সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে শোনো মানুষেরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি সেহেরিতে জাগার মাঝে বমি যে পায় কি শান্তি তারাবিতে দূর করে দেয় সকল ডাকছে তোমায় রমজানুল মোবার দেের দ্বার খোলা অপি যত হতো আছো যত পথ ভোলা রহমত দয় ভরে দে মাগফিরাতের দ্বার খোলা পাপী যত হোক তত আছো যত পদভোলা শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উন্মোবার বছর বছরে যে সুযোগ আসে যে বারে বারে গুনা রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে জীবনটাকে শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উন্মোবার শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উন্মোবার সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উলো বারা মানুষ ডাকছে তোমায় রমজানো বাড়া শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উলোবার শোনো মানুষ ডাকছে তোমায় রমজান উন্মোবার